আহমদুল্লা হবিনাম আল শফিলাম নবীন আজকে আমরা তেলা করলাম সুরা আল আরাফের তেইশ নম্বর আয়া থেকে আত্রিশ পর্যন্ত ফ্রম দা আয় নম্বর Uh, 23 to ayah number 32 of Surah Al-Araz. We <coughs> <coughs> have one back to cover the june. We have a number of Allah has given us. What the hell is that Satan has given us? Adam A.S. and Hawa A.S. He has given us that there is not going to be a gas and that there is not going to আল্লাহ তালার নাফর মারি হয়ে গেল সেই ফল তারা খেয়ে ফেলল খাওয়ার পরেই আল্লাহ তাদেরকে কি সঙ্গে সঙ্গে তাদের গায়ের কাপড় কাপড় খুলে গেল তখন তারা গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ডেকে বললেন কি যে আমি কি তোমাদের ওই গাছ থেকে দূরে থাকতে বলিনি নিষেধ করিনি আর বলিনি এই শান তোমাদের অনেক বড় দুশন আদম আসালাম তো এখন টের পালেন এখন আদম টের পেয়ে তিনি এখন কি করলেন তিনি এবং তার বিবি তাদের এখন করণীয় কি বলে। তহবা করা ভুল করে ফেলেছে আল্লাহ নাফরমানি হয়ে গেছে আল্লাহর হুকুমকে মানেননি ওনারা এমন কোন গুনা করার ইচ্ছা ছিল না কিন্তু একটাই খাহেস ছিল যেটা ঢুকাই দিল সেটা কি জাননাতে থাকতে পারবা কোনদিন বাইর করবে না এটা তো থাকতে কার মনে না এই একটা ভালো জিনিস মাথার মধ্যে একটা আগ্রহ ছিল এমন নয় যে কোন গুণা করার জন্য ওনারা উঠে পড়ে লাগছেন এমন না নবীরা এই পর্যায়ে না তারা মাসুম। কিন্তু এখানেও যে মিস্টেক হয়ে যায় এটাও ঘটতে পারেন ক্ষেত্রে মিস্টেক হয়ে যেতে পারি কিন্তু এটা মিস্টেক হয়ে গেলে এটা আল্লাহ তাল্লাহার কাছে আল্লাহ তাল্লাহ তখন বললেন আমি বলিনি তোমাদেরকে তোমাদের বড় দুশ্মন তোমাদেরকে এমন ভাবে বলে দিল যে তোমরা ভুলে গেলে খেয়াল করতে পারল না যে আল্লাহ নাফরমনি হয়ে যাচ্ছে এখন তো হদ আলাই এবং আবা আলাহাম খেয়াল করেছেন কিনা এখন তো বুঝতে পেরেছেন এখন আফসোস করছেন কি করা যায় তখন তারা আল্লাহ তাল্লার কাছে চিরদিনের জন্য নিরাশ হয়ে যাবে হতাশ হয়ে যাবে না অথবা তারা অন্য কোন আর্গুমেন্ট দিয়ে এটাকে ঢাকার চেষ্টা করবেন লুকানোর চেষ্টা করবেন অস্বীকার করবেন তর্ক করবেন না তারা আল্লাহ তালা কাছে তবা শুরু করে দিলেন আর শয়তান কি করলো শয়তান ভুল করে তবা করেছে সে করল করলো দেখালো কেমনে তারা শ্রেষ্ঠা করব। আনা খাই মিনহু আমি তা কত ভালো তারে আমি কেমন শ্রেজা করব। কিন্তু আদম সালাম এরকম কিছু না গিয়ে তিনি নিজেকে নিজে অনুতপ্ত হলেন তবার মূল কথাই হচ্ছে অনুতপ্ত হওয়া দুঃখ প্রকাশ করা দুঃখিত হওয়া লজ্জিত হওয়া আল্লাহ তালার কাছে মপ চাওয়া তিনি মাফ চাইতে থাকলেন কি পরে মাফ চাইলেন এই তেইশ নম্বর আল্লাহ বলে দিলেন দুইজনেই বললেন আদম এবং হাবা আলহিম সাল্লাম দুইজনেই বললেন আল্লাহ আমরা আমাদের নাফসের উপরে অনেক জুলুম করেছি অর্থাৎ আমরা আপনার নাফরবানি করেছি কথা রাখিনি আপনার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ফেলেছি এটা করে আমাদের উপর আল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আদম আল্লাহ সালাম এই দোয়া করলেন অনেক দোয়াই করেছেন এইটা দোয়াটা সাংঘাতিক তবর দোয়া এবং এই দোয়াটা আল্লাহ তালা আদম আল্লা অনুতপ্ত কি বলবেন কি বলে আল্লাহকে ডাকবেন আল্লাহ নিজে শিখিয়ে দিলেন আরে কোনটা শুনো অন্য আয় আল্লাহ তালা কি বলেন যে আদম আল্লাহ সাল্লাম রিসিভ করলেন আল্লাহর কাছ থেকে কয়েকটি বাক্য কয়েকটি কথা কয়েকটি শব্দ আল্লাহ এগুলা পরে যখন আল্লাহ তাকে আল্লাহ মাফ করে দিলেন ইন্না রাহিম তিনি অত্যন্ত কবুলকারী এবং তিনি অত্যন্ত রহমদিল এখন আদম আলেন কি পড়ার কারণে আল্লাহ তালা মাফ করে দিলেন কি পড়লেন কোরআনের এই আয়াতে সুর আল্লাহ আর তেইশ নম্বর আয়তে সেটা পাওয়া গেল কিন্তু আমাদের দেশের ওয়াজ মাহাবিল কি পাওয়া গেছে আদম আল্লাহ সালাহ যখন সৃষ্টি হয়েছে এক কাহিনী ওয়াজে আপনারা শুনছেন তাই না কি দেখলেন আল্লাহর আরশ আজমে দেখায় যে মোহাম্মদ লেখা আল্লাহ এটা কি তুমি জানো না এটা আমার অমুক যাকে চিষ্টা না করলে দুনিয়া জমিন কিছুই চিষ্টা করতাম না সে কে আখেরিনবি কথা নাকি এখন আমাদের বিশ্বাস করবেন না আল্লাহ কোরআনের কাহিনী বিশ্বাস করবেন কোরআন হাদিসের কথা সহি বিশ্বাস না করে মানুষের গল্প আর কাহিনী বিশ্বাস করলে কি পরিণতি একটু সবারকে উঠবেন না আরো একজাম্পল পাবেন আজকে যে আমাদের দেশে বিভিন্ন বই ওয়াজ মাহফিল যে অনেক কিছু আসে অনেক কথা সহিমন আসে আবার এই ওয়াজের নামে কিতাব নামে উল্টা পাল্টা জিনিস দিয়েও আমাদের ইসলামটা ভেজালের মধ্যে পড়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে মানুষ কে আল্লাহ তৌফিক দিচ্ছেন তারা সহি জিনিসের দিকে কোরআন হাজি শেখার জন্য আসছে তাহলে যে কথা কেউ যদি বলে আচ্ছা আপনি তফসিরে এই কথা বললেন অমুক হুজরে মধ্যে এখন কাকে বিশ্বাস করি আপনি এরকম সমস্যা পড়ে যাবেন আল্লাহ তালা আপনাকে এতটুকু জ্ঞান দেন নাই যে কে কোরআন হাদিস অনুযায়ী কোনটা বলছে সেটা নেব না আমি অমুক একজন বলছি একজন দুইজনের দুই রকম বলছে আমি খান দিয়ে আমার কোন খবর নাই আর আমি কোন দিকে আমি খিচু বুঝতেছি না আল্লাহ তাদেরকে এরকম হক এবং বাতিল চিনতে এত কষ্ট হবে কেন আমাদের এই যুক্তি আমার কখনো ভালো লাগে না আমি কখনো শুনতেই চাই না যে অমুক কথা বলে অমুক আমি কথা বলে আমি যা কোন দিকে এই কথাটা কি ঠিক কথা কখনো এটা আমরা বলা ঠিক না আপনি বলুন দুইটাই শুনলাম আমি এখন দেখি দুইটা পড়ে দেখি দুইটা কি আমি খুঁজে দেখি এই অত্যন্ত দরকার আল্লাহ আলহামদুল্লাটা আদম আলাহামকে যে তবা দোয়া শিখিয়ে দিলেন এই তবাটা কি শুধু আদম আলাহামের জন্য না আরো কারো কাজে লাগতে পারে সবার কাজে লাগবে তাহলে আমাদের জন্য যত গুনা আমরা করেছি যত গুণা আমরা করে যাই যারা গুনা করে আমরা হতাশ হতে চাই তাদের জন্য এখানে সুসংবাদ আছে যে এই এইরকম আল্লাহ তালা কাছে সত্যিকার অর্থে পরিপূর্ণ দিনে খালিশ করলে আল্লাহ তালা সমস্ত গুনাকে মাফ করে দেন আল্লাহ হিনাল জানিয়া আল্লাহ তালা সমস্ত গুণাকে মাফ করে দেন কিন্তু শর্ত হচ্ছে খালি আস্তা তবা তবা করলে হবে না আল্লাহ তালা কাছে চোখের পানি ফেলে নিজে মনোযোগ দিয়ে আল্লাহ কাছে তাবা করতে হবে আরেকজনের উসিলা ওনার হাত ধরেন এই জিনিসটা আল্লাহ আমাদেরকে দিতে এসেছেন আদমআ থেকে শুরু করে এই দিনের মধ্যে আর কোন পরিবর্তন আছে ইন্নাদাম সে এই নবীদের দিনের এক তরিকা আর আমাদের বিভিন্ন তরী অন্যান্য দিনের বিভিন্ন নমুনা চলে আসে যেটা বললাম আলেম না হইলো একটু খেয়াল করলো একটু চিন্তা করলো একটু শুনলে ভালো করে উভয়টা আপনাকে আল্লাহ তারা এই জ্ঞান দিয়ে দিবেন এরপরে আমরা গত সপ্তাহে শুনেছি নেই কোনদিন তার কথা শুনবে না সে তোমার দুশ্মন মনে রেখো কিন্তু ওকে ওদি মুস্তাক রু অহিন জমিনে তোমাদের কিছুদিন থাকতে হবে এবং জমিনে কিছুদিন হায়া তোমরা উপভোগা এনজয় করবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হায়াত শেষ হয়ে গেলে আবার চলে আসতে পারবা ঠিক আমল করে আসলে আবার জানলা হয়ে থাকবে তারপর বলে তারপরে আল্লাহন অতুন অ এই জমিনেই তোমরা বাসবে বেঁচে থাকতে হবে কিছুদিন আর এখানে তোমাদের মৃত্যু হবে সেখান থেকে তোমাদেরকে আবার উঠে আনা হবে গত সপ্তাহে আমরা শুনেছি আরো শুনেছি আনজালনা আলাইকুম আমি নাজিল করেছি তোমাদের প্রতি প্রতিবাস পোশাক ড্রেস যেটা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে সতর ঢাকে আর তোমাদের জন্য রীষের কাজ করে তোমাদের গরম ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা সুন্দর আবরণ হিসাবে আমি পোশাক তোমাদেরকে দিয়েছি অলিবাসাই তবে তাকুয়ার পোশাকটা সর্বোত্তম পোশাক কেউ যদি অসৎরিত্র হয়ে নিজেকে খুব সুন্দরকে করে ঢেকে আসে কিন্তু অপকর্মে লিপ্ত থাকে এই পোশাক দিয়ে তার লজ্জা ঢাকা হলো না আসল পোশাক হচ্ছে যার জীবনে তাকুয়া আছে আসল পোশাক তার কাছেই আছে আর যার জীবনে তাকুয়া পার হোজ গাড়ি নেই গুণা ফেতনা ফুজুরে মাঝে লিপ্ত আছে সে যত দামি পোশাক নিয়ে নিজেকে ঢাকুক তার নগ্নতা আল্লাহর কাছে ধরা পড়ে গেছে তারা শিক্ষা গ্রহণ করবে এখন আমরা আসি সাতাশ নম্বর আয়াত থেকে না জন্নতন হুমি বস হুমিও রিয়া সৌ আহুয়ার কুমু অব কবি হুম হাই তু তো নাহম ইন্নষ তুই নৌ লু মিনু হে বনী আদম হ্যা আদমের গোষ্ঠী আদম সন্তান আমি সাবধান করছি তোমাদেরকে শয়ান যেন তোমাদের ঢুকিয়ে না দেয় গুনার দিকে নাফর মানের দিকে ঢুকে পড়া এটা হলো সবচেয়ে বড় ফেতনা ফেতনায় পড়ে যাওয়া শয়তান ফেতনায় ফেলবে টাকা চুরি ডাকাতি হারাম করি শান ফেতনায় জেনা ব্যবসার মদ শয়তানের এরকম বিভিন্ন রকমের তার ফেতনার তরিকা রাস্তা নেটওয়ার্ক আছে শুরু করে দেবে তখন কি হবে আদমের মতো আদমের কি হয়েছিল কেমন আফরাজ আবহাওয়া জান না আর তোমার মা বাবাকে আদম এবং হাওয়াকে যেভাবে জান্নার থেকে বের করে দিয়েছিল নাফরমারি করে ফেললো তারা এইরকম তোমরাও জান্নাত তাদের নগ্নতা দেখানোর জন্য যে দেখো আল্লাহ হুকুম না মানলে তোমরা কিরকম পরিস্থিতিতে পড়ে যেতে পারো কেমন তোমরা হিউমিলেটেড হয়ে যাবে এইরকম তোমাদের পিছনে শয়তানের চ্যালেঞ্জ আছে সে চাই সবাইকে এরকম আল্লাহ তারা নাফর মানের দিকে নিয়ে যেতে এই কাজ থেকে তোমরা সাবধানে তোমরা পড়ো না শানের থেকে পড়ব না আমরা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নিয়ে কদ্দুর শক্ত থাকা যায় শয়তানের থেকে বাঁচা এত সহজ না মানুষের থেকে তো দূর যায় তোমার দুশ্মন তার থেকে অনেক সময় মানুষ বেঁচে থাকে কিন্তু মানুষ দুশ্মনের কথা সহজে মানুষ শুনতে চায় না কারণ জানে আমার দুঃখনে আমাকে ভালো বুদ্ধি দেবে না কিন্তু না হুম সে এমন সে তোমাদেরকে দেখতে পায় আর তার জাতির লোকেরা জিন জাতি তারা তোমাদেরকে দেখতে পা কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না আমরা এবং দেখি তারা আমাদেরকে দেখে তারা দেখে আল্লাহ তাদেরকে দেখার সুযোগ দিয়েছেন তারা আমাদেরকে দেখে আর আমরা তাদেরকে দেখতে পাই না সালমা ডিজাইনার আবায় হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবাহ সহ কাপ্তান ওপেন আবাহের বিশাল সমাহার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 সবসময় আধুনিক এখন কারো কারো অভিযোগ তা আল্লাহ এটা কি কাজ করলেন তাদেরকে দেখতে দিলেন না আমাদেরকে দেখতে দিলেন না আমাদেরকে দেখতে দিলেন কত ভালো হতো যেটা আল্লাহ করেন এর মধ্যেই ফায়দা এর মধ্যেই জ্ঞান আমরা এটা একই করি না করি না এবং আল্লাহর মর্জি তিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য দেখান না তাকে আর তাকে পরীক্ষা করার জন্য আমাদেরকে দেখান তিনি সব কিছু জানেন আমরা তো সবকিছু জানি না কোন তার মধ্যে খায় কিন্তু তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন তোমরা তাকে দেখবাই না সে কিভাবে তোমাদের জন্য সাজাবে সবকিছু কোনখান দিয়ে তোমাকে হাইজাক করবে কোন রাস্তা তৈরি করে রেখেছে কুই বুদ্ধি ওয়াশ ওয়াশা দিবে এখন সেই সয়তান্ত দেখে না সে কি করে ওয়াশ ওয়াশা দেয় কোন জায়গায় ওয়াশ ওষা দেয় দিলের ধাবিত করে দেয় গুনার চিন্তা মনের মধ্যে আসা শুরু হয়ে যায় জোরে সোরে তাহলে সে আমাদের মাইন্ডে ঢুকতে পারে তাকে আল্লাহ অ্যাক্সেস দিয়েছেন শুধু মাইন্ডে ঢুকে না। ফিজিক্যালি আমাদের বডির মধ্যে ঢুকতে পারে আমাদের শরীরের ভিতরে ঢুকতে পারে মানব সন্তানের রগে যেখান দিয়ে রক্ত প্রবাহিত ব্লাড সার্কুলেশন হয় সেই ব্লাড ভ্যাসেল দিয়ে ঢুকতে পারে ঢুকতে পারে বাইরে হতে পারে এখন এরা পারে সেটা আল্লাহতালা এটা করে দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য এই সমস্ত আবার আমাদেরকে সাবধান করে দিয়েছেন আমরা তাকে দেখি না এই যে মনের ভিতরে এটার জবাব আরেকটা আছে কেয়ামতের দিন আমরা তাদেরকে দেখব তারা আর আমাদেরকে দেখবে না আমরা দেখবে যে শয়তান আমাদেরকে ধোকা দিয়ে দিকে নিয়ে যেতে চেয়েছে আল্লাহ তালা তাকে দেখা নামে কিভাবে দালাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে দেখাবেন জান্নাতিরা উপর থেকে দেখবেন যে আমাকে যে শয়তান ধোকা দিত রাত দিন গুনা করার জন্য আমি তার কথা শুনিনি কোন মানুষ ধোকা দিত তার কথাও শুনিনি ওদের কি হালত আছে আমি একটু দেখি জান্নাতি এমনি করে উকি মেরে দেখবেন দেখা যায় আল্লাহ দেখাবেন যে মানুষ শয়তান তাকে ধোকা দিয়ে গুনা করাতে চেয়ে এসে তাকে ফালাতে যে শয়তান তাকে ধোকা দিয়েছে দিয়ে ফালাতে ধোকায় সে তাকে তাকে দেখানো হবে। আমার যে ছিল আমাকে ধোকা দিত সে কই আল্লাহ আমি তাকে দেখতে চাই আল্লাহ দেখাবেন তাকে দেখে তখন দালাতি বলবেন আমি যদি তোমার কথা শুনতাম আজকে আমার কোনো উপায় থাকতো না তোমার সঙ্গে সেখানে যেতাম আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন আল্লাহ আল্লাহ জানিয়ে আল্লাহ আমাদের সবাইকে বিভিন্ন তুমি কেয়ারফুল থাকবা তোমাকে সে বিভিন্ন তরিকায় ধোকা দিবে এগুলো তুমি সময় অ্যালার্ট থাকতে হবে এবং আল্লাহ তালার কাছে তুমি আশ্রয় চা আশ্রয় চাওয়ার জন্য আউ্লাহ আশ্রয় চকাল সন্ধ্যার জিকের গুলো দোয়া গুলো রাতে শোয়ার আগে কত দোয়া আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন সবগুলো কি শয়তান থেকে প্রোটেকশন চলাত এবার বেহরুমাতি জেনাব্যা বিচার এই সমস্ত অন্যায় অপকর্ম এগুলা শয়তানের যন্ত্র কোনটা ব্যবহার করব সেটা অনুযায়ী আমরা চলতে চলব সেটা অনুযায়ী আমাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা হবে অথবা ধ্বংস কারণ হয়ে যাবে আল্লা আ মাঝে মধ্যে আবার মানুষকে মানুষ দেখতে পায় কোনো কোন সময় লোকেরা জিন দেখে এরকম হয় আবার কেমনে দেখলো সেটা হলো যে এর এসেছে ইমাম কর্তব্বি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আহ ইন্নামা ইরাও না ইদানিহিম যখন তারা তাদের অরিজিনাল জিন থেকে অন্য কোন সেপ ধরে অন্য কোন আকৃতি ধারণ করে তখন কেউ কেউ তাদেরকে দেখতে পায় এই জন্যই মাঝে মাঝে কিছু লোকে দেখে তাদেরকে বুঝতে পারেছেন কোন সময় হাইওয়ান জানোয়ারের সুরত কোন সময় সাঁপের সুরত এরকম তারা সুরত পাল্টাইতে পারে এগুলো হলে তখন গিয়ে মানুষ তাদেরকে কিছু দেখে কিন্তু তাদের অরিজিনাল ফর্মে তাদের অরিজিনাল সুরতে মানুষ তাদেরকে দেখতে না পাওয়ার কথা এরকম তাদের হাতের মতন বড় বড় পশমলা নবীকার এরকম দেখছিলাম তো এরকম কিছু কিছু ঘটনা ঘটছে তারা তাদের সেইপকে চেঞ্জ করলে তখন কোনো কোনো সময় মানুষের চোখের মধ্যে পড়ে তা হলে অরিজিনালি তারা তাদের রাইটস না দেখার কথা না এইভাবে শয়তান মানুষকে ধোকা দিয়েছে ধোকা দিয়ে যাচ্ছে আর দেবে আর বলছেন শয়তান এত কামিয়াব হয়ে গেল মানুষকে শেরেকের মধ্যে ঢুকিয়ে দিল আল্লাহ থেকে সরিয়ে আঠাশ নম্বর আয় আল্লাহ তালা বলছেন এই মানুষ মোর্শে কাফেররা যখন কি করে কোন ফাহা কাজ করে অন্যায় কাজ করে অশ্লীল কাজ করে উল্টা পাল্টা কাজ করে তখন তাদেরকে জিজ্ঞেস করলে বলে আরে এইগুলো তো আমাদের বাপ দাদা এভাবেই করে এসেছে আমরা কি নতুন করে কিছু আবিষ্কার করলাম নাকি আর আমাদের বাপ দাদা কিভাবে করেছে আল্লাহ আসলে এরকম আমাদেরকে করতে বলেছেন সেজন্যই আমাদের বাপ দাদারা করেছে আর সেজন্যই আমরা এখনো চালু রেখেছি এই সমস্ত ফাংশন এ সমস্ত অনুষ্ঠান এই কারণে আমরা করে যাচ্ছি তো আল্লাহ তালা বলেন ভিত্তিক যা তোমরা কখনো জানো না এখন এখানে ব্যাপারে অনেক মোফাশের বলেছেন কি জানেন যে তারা আমল করে বলে ফায়সা কাজ করে বলে আল্লাহ তালা বলেছেন এর অর্থ কোন দিকে বিভিন্ন কাজ হতে পারে তবে একটা বিশেষ কাদ হলো তারা কানাতিল আরবু তুই আল্লাহ ইল্লাল হোমস শুধুমাত্র হোমসওয়ালারা ছাড়া হোমসওয়ালা কারা এরা হলো কোরআল বংশের গোষ্ঠী কোরআল গোষ্ঠীর লোকেরা তারা কাপড় পরে তাওয়াফ করত বাকি অন্যান্য আরব লোকেরা তারা আসতো তারা কাপড় পরে তা অফ করার কথা নয় কেন তারা বলতো যে আমরা যে গুণা করেছি যে কাপড় চোপড় পরে গুনায় লিখতেছিলাম এই গুনার কাপড় পরে কেমনে আল্লাহর ঘরের কাছে আসে এই গুনার কাপড় ফেলে দিয়ে আল্লাহ তার কাছে খালি গায় দুনিয়া থেকে যেভাবে আসছিলাম দুনিয়া থেকে মায়ের পাঠ থেকে যেভাবে আসছিলাম দুনিয়াতে ওই রকম করে আল্লাহর কাছে হাজিরা দেয় তাহলেই এই তাওয়া তাওয়াফটা পাকা পোক্ত মজবুত হল আল্লাহর কাছে মকবুল হবে বেশি করে কিন্তু তাদের কাপড়টা নাপাক পাক জন্য তাদের শরীর নাপাক ওই কাপড় পরার কারণে কাপড়ও না এই না কাপড় দিয়ে তাওয়াফ করা যাবে না তবে যদি হমসওয়ালারা কোরআস লোকেরা মাঝে মধ্যে তাদেরকে কাপড় ধার দেয় গিফট দেয় ওই কাপড় পরে কেউ কেউ আসতো ছেলে ছে তাদের সামনে নন কোরআ যারা আছে ওদের সামনে দুইটা অপশন হয় নগ্ন অথবা যায় নিয়ে ওই কাপড় দিয়ে করা যায় এই দুই তরিকার এক তরিকায় করতে হবে এখন কোরআষ সবাইকে আবার কাপড় দেনা এই সমস্ত গুণাগাদের কাপড় দিলে ওই কাপড় ফেরত নেবে কেমনি আবার তিন নম্বর তরিকা আরেকটা ছিল যে নন নন কোরাইড যারা আছে তারা যদি কাপড় পরে কোনো সময় করে ফেলে হয়ে যাবে কিন্তু এই কাপড় তারা নিতে পারবে না কাপড় ফেলে দিতে হবে। তবে সেই কাপড় নতুন কাপড় হওয়া লাগবে যদি পরে আর সেটা পরে তা অফ করলে ওই তা অফ কবুল হবে আর ওই কাপড় তারা আবার এখানে ফেলে দিতে হবে এই কাপড় তারা নিতে পারবে না আর কেউ ব্যবহারও করতে পারবে না এটাকে ফেলে দিতে হবে ডাস্টবিনে কারণ ওদের গায়ে লাগছিল নাফাগ হয়ে গেছে এমনকি মহিলারাও তা অফ করতো নগ্ন ভাবে এবং এই জন্য মহিলার রাত্রের সময় আসতো না অফ তো করতে হবে নগ্ন এরকম উল্টা পাল্টা আল্লাহর শরীয়ত বানানো কোথায় নবী আল ইব্রাহিম আল্লাহ দিন আর সেই দিনকে তারা কিসে নিয়ে ঢুকিয়ে দিয়েছে এগুলা পিছনে কার হাত ছিল বেশি ছয়তা কাপড় দিতে কোন মহ মহিলা দিত ওকে ও মিনাল মুজালিফা হজের সময় এই সমস্ত কোরআশদের অনেকগুলো তাদের আলাদা শরীর ছিল তারা অন্যদের আরাফাতে যায় আরাফাত আর এরা থাকে মুজদালেফা কারণ আরাফাত হলো হারাম এরিয়ার বাইরে আর মুদালেফা হারামের ভিতরে তো প্রায়শ লোকেরা হজ করতে গেলে তারা উকুফ আরাফা না করে উকুফ মু করত। তাদের স্পেশাল শরীয়ত এটাও তাদের আরেকটি মন গড়া শরীয়ত বানিয়েছে নবী ইব্রাহিমের হস থেকে বহু চলে গেছে আরবানা আরবরা কেউ আসতে হলে আমাদের কাপড় পরে করবে ওলাইয়ুলা দা আর্দুনা ইল্লা তাদের খাদ্য আনবে না আমাদের খাদ্য খাবে তারা সবকিছু এই এই জায়গা আমাদের জন্য এখানে তারা আসলেও কোন রকম রেস্ট্রিকশন করতে হবে এইভাবে বিভিন্ন রকম তারা বলতো এরপরে তো ফাঁকের মক্কার সময় নবী করি ইম সালাম ডিক্লার করে দিলেন মক্কা বিজয় করার পরে আলা আলা আল্লাহবিল আজকে থেকে এই বাইতের এই আল্লাহর ঘরের পাশে কেউ নগ্ন অবস্থায় তা পার করতে পারবে না উল্টো পাল্টা জিনিস নিয়ে আসবে নতুন শরীয় এই শরীয়তকে বিবর্তন পরিবর্তন করার জন্য চেষ্টা করবে এবং তার এক্সাম্পল আপনারা দেখবেন যে শরীয়তের নামে দিনের নামে বিভিন্ন ফর্মুলা কিভাবে আসে একটু পরে আসতেছে এরপরে আল্লাহ তালা বলছেন আমাকে হুকুম দিয়েছেন ইনসাফ আদল ন্যায় ভিত্তিক কাজকর্ম করার জন্য একটা শরীয়তের প্রত্যেকটি প্রিন্সিপাল শরীয়তের প্রত্যেকটি বিধি প্রত্যেকটি নিয়ম কানুন হুকুম আকাম অন্যায় সম্মত ন্যায়ের ভিত্তিতে এবং এগুলাই শরীরে মসজিদ আর প্রত্যেকটি মসজিদে যখন যাও তোমাদের চেহারাটাকে আল্লাহর দিকে সোজা করে ধরা আল্লামুখী হয়ে যাও সোজা কথা আমরা কোন মুখী হওয়া লাগবে আল্লাহ আমাদের একমাত্র আল্লাহ তাল দিকে মোতাবজি হওয়া মোতাবাজানা বললেও মুখে বলার কোন খবর আল্লাহ নব্বী সালাম বলেন নাই কিন্তু সবাইকেই আমরা আল্লাহর দিকে মোতাবাজি হওয়ার কথা আল্লাহর দিকে আমি চেয়ে আছি তাকিয়ে আছি আল্লাহর হুকুমের দিকে আমি আমার নজর রয়েছে এর উল্টাপা কোন দিকে আমি ডানে বামে যেতে চাই না আমার রাস্তা সোদা দাননাথের দিকে চলে গেছে আল্লাহর হুকুম মেনে মুখলে সিন আলাহদ্দিন আর আল্লাহকে ডাক তার ইবাদত করো দিনকে পিউরিফাই করে ক্লিন করে সাথে রিয়া যেন খবরদার না থাকে প্রদর্শন ইচ্ছা জশ খ্যাতি নেম নেই এগুলো কিছু যেন না থাকে একমাত্র যে যেকোনো দিনের কাজ করে কাকে খুশি করতে আল্লাহ তালাকে খুশি অমুক খুশি হবে আমি এই কাজ করলে এই ইবাদত করলে আমার খুব মহব্বত করবে খুব পছন্দ করবে প্রশংসা করবে এই নামে কোনো দিনই কাজ করা যাবে মসজিদ বানানো যাবে মাদ্রাসা বানানো যাবে খরাত করা যাবে কার জন্য করতে হবে যেভাবে তিনি তোমাদেরকে পয়দার সৃষ্টি করেছেন মনে রেখো তোমাকে আল্লাহর কাছে আবার যেতে হবে সেভাবে সব খবর তিনি নিবেন কাকে খুশি করার জন্য মসজিদ বানিয়েছ খবর নিবেন তিনি হিম এক দল কিছু লোককে আল্লাহ দিলেন যারা এই তরিকায় থাকল আর কিছু লোক তাদের প্রতি গমরা নিশ্চিত হয়ে গেল তারা এই হেদায় পথে গোমরাহি রাস্তায় চলে গেল হিনুদা কিভাবে গমরাহ হয়ে গেল তারা শয়তানকে তাদের আপন জন বানিয়েছে মুরব্বী বানিয়েছে নির্ভরযোগ্য তাদের একান্ত ক্ষয়ের বানিয়েছে তারা তাদের মুরব্বী প্রভু কিছু লোক আছে শয়তান তাদের ভরসার জায়গা আর শয়তানের অনুসারীরা তাদেরকে সাহায্য করবে তাদের কোনো বিপদ আমাদের চিন্তা নাই কারণ এত বড় শক্তি তাদের পিছনে আছে এরা মাহলুকের প্রতি মানুষের প্রতি শয়তানের প্রতি ভরসা করেছে আল্লাহকে বাদ দিয়ে ও আবার তারা কিন্তু ভাবে যে তারা সঠিক পথে আছে বাকিরা যারা কুফুরীর পথে শেরেকের পথে আল্লাহর দিনের দুশ্মনির পথে আছে তারা যে আমরাই ঠিক তরিকায় আসে আর যারা ইসলামের পথে আল্লাহর পথে আছে তাদেরকে কি বলে যে এরা হচ্ছে বিভ্রান্ত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 Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London, E-1-1-J-E.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 সবসময় আধুনিক এরপরে আল্লাহ তালা আমাদেরকে তরিকে আসবে সাবধান করার জন্য তোমরা তোমাদের সৌন্দর্যের পোশাক পরিধান করা সৌন্দর্য গ্রহণ করো প্রত্যেক মসজিদে মসজিদে যাওয়ার সময় একটু সুন্দর ভালো কাপড় চোপড় পরে যাও মসজিদে আসার সময় একেবারে পুরনো পাঞ্জাবিটা গায়ে দিয়ে যাবো আর বাজারে যাওয়ার সময় মিটিং এ যাওয়ার সময় শ্বশুর বাড়ি যাওয়ার সময় খুব দামি টাকা পরে যাবো সলফেস আলহিনের একজন ছিলেন তিনি যখন নামাজ পড়বেন একদম সবচেয়ে ভালো কাপড়টা গায়ে দিয়ে ঘরে নামাজ এমন কি নকল নামাজে পড়তেছেন তাহা যদি পড়ছে তো বাচ্চা জিজ্ঞেস করলো ঘরে আসেন এত দামি এখন গায়ে কারণ কি আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি কথা বলতেছি আমার আল্লাহ বলে দিয়েছেন আমি আমার আল্লাহকে এখন সেজদা করবো আল্লাহ বলছে সুন্দর কাপড় পরে আসা আমি এখন অসুন্দরটা পরব কেন কি সুন্দর আন্ডারস্ট্যান্ডিং না করছি আমরা আসলে দেখা অনেক সময় দেখা যায় ঘরে যখন আমার দিয়ে পড়ি আসলে আমাদের চোখ খুলে দিলে মনে হয় সুন্দর কাপড় পরে আল্লাহর এভাবে সুন্দর কাপড় পরা একটু ভালো দামি কাপড় পরে নিষেধ নাকি মাকরু হয় না কুলু আশ্রাবু আর খাওয়া দাওয়া করো পান করো তোমার যত খাওয়া দাওয়া দরকার আছে ঠিক মতো খাওয়া অসুবিধা নেই তবে ওয়ালা তু শ্রেফু কি করো না অর্থ কি অপচয় করোনা অপচয় কত তরিকায় হয় খাবেন তিন জনে পাক করছেন দশ জনের পরিমান আর কিছু খাওয়া বে বাকিগুলো কোথায় ডাস্টবিন আর অব্দ সেগুলোই করে আমরা মাঝে মধ্যে করি মেহমান আসলে তো বেশি পাকানো দরকার মেহমান আসলে বখলি করা তো ঠিক না কিন্তু বকিলি না করে যখন আমরা একটু শাখা পাতগিরি করি এত বেশি পাকাই তিন দিনে খায় শ্বাস করা যায় কিছু ডাস্টবিনে ফেলতেই হয় এসরাফ হবে নাকি হবে না হিনহুলাই হাইবুল মুসরফিন আল্লাহ তালা মুশ্রাফদেরকে যারা ইশ্রাফ করে অপচয় করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ আল্লাহতালা এখানে খাইতে বলেছেন পান করতে বলেছেন কিন্তু আল্লাহ তালা অপচয় করতে নিষেধ করেছেন খাওয়া পান করা এগুলো কোনটাই শরীরের দেশে আপত্তি না কিন্তু ইশ্রাফ করা যাবে না এই কথার মধ্যে অনেক যুক্তি আছে আরো কিছু অর্থ আছে যে খাও পান করো বেশি খেয়েও না এটাও বোঝায় বেশি খেলে কি আইডিয়া আসছে হাদিস কি কি আদব আসছে যেমন এক নম্বর আসছে সাত প্যাটে খায় আর মোমিন এক প্যাটে খায় তাহলে জেনারেলি মোমিনের খাওয়ার পরিমান কাফের খাওয়ার পরিমানের তুলনায় একটু কম হবে এতে সন্দেহ নাই আবার যারা আমাদের মধ্যে একটু বেশি খান তারা চিন্তা করে গেলেন তো খাওয়ার আগে বিশ পড়লে আসলে বেশি খাওয়া ফজিলত না কম খাওয়া ফজিল দিনের দিক থেকে আখেরাতের দিক থেকে দুনিয়ার দিক থেকে কোনটার মধ্যে ফজিল বেশি দুনিয়ার দিক থেকেও কম খাওয়ার ফজিল এখন সমস্ত ডাক্তাররা যা বলতেছে যত রোগ আবিষ্কার হয়ে গেছে বেশি খাওয়ার কারণে বেশি হয়েছে না কম খাওয়ার কারণে রোগ বেশি হয় ডাক্তারের কাছে গেলেই খালি কবে খাওয়া কমান এই ছাড়া আর কোন কথাই নাই আগে এইটা এক কথা তাহলে আল্লাহ তালা আগে বলে দিয়েছেন ইমাম ইবিনী কে রহমতুল্লাহ বলেছেন অনেক যারা মেডিকেল সায়েন্স বোঝেন তাদের দৃষ্টিতে যে ইসলাম এখানে বিশাল মেডিকেল দিয়ে চিকিৎসার অর্ধেক চলে আসে এই আয়াতের মধ্যে কম খাও এবং তার ব্যাখ্যা অন্য হাদেশ আসছে রসুল বলেছেন কি তুমি যদি মানে বেশি না খাও কম খাওয়ার মধ্যেই প্রতিরোধ বেশি কর্তৃক খেতে বলেছেন সবচেয়ে খারাপ বস্তা কোনটা সবচেয়ে খারাপ বস্তা হচ্ছে ওই বস্তা যেটা মানুষ খাবার দিয়ে ভর্তি করে তার নাম কি তিনি বলেন এটা সবচেয়ে খালি রাখা নিঃশ্বাস নিতে সুবিধা হবে স্বাস্থ্যের জন্য এটা একটা চমৎকার মেডিকেল একটা সুন্দর প্রেসক্রিপশন এক ব্যক্তি উনি হল এক সাহাবি আমি সারিদ খেলাম যেটা মানে এক ধরনের আমাদের বিরিয়ানির মতো রুটি দিয়ে ওনারা গোস্ত দিয়ে পাতা সারিদ এটা নবী করিম সাল্লাম পছন্দ করতেন যে এরকম একটু মজাদার খাবার খেয়ে আসছি এবং সেখানে অনেক গোস্ত চর্বি হেভি ছিল এরকম এই সময় ঢেকুর একটা ঢেঁকুর চলে আসলো পাকাল আবাজো হাইফা আবুজো হাইফা তোমার এই ঢেঁকুরটা দূরে নিয়ে যাও না আমাদের গায়ের উপরে এনে ছেড়ে দিলা তারপরে তিনি বললেন সবচেয়ে মরতে হবে আমাদের খাবার অভ্যাস কিছু কমানো ভালো তবে তার অর্থ এই নয় যে আমরা একেবারেই খানা এমন ভাবে খাবো যে দুর্বল হয়ে গেলাম এইরকম যেন না হয় এবং খাওয়ার ক্ষেত্রে আবার কিছু জিনিসকে খামাকা যেগুলা পাক পবিত্র আছে এগুলাকে আবার খাওয়া দামি খাওয়ার ভালো ব্যাপারে একটি পরের আয়াত আয়াতে আপনি বলে দেন যে কে হারাম করেছে আল্লাহ তালার দেওয়া সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো তার বান্দাদের জন্য তিনি পৃথিবীতে বের করেছেন তৈরি করে দিয়েছেন আর ভালো রিজিকের পবিত্র খাবারগুলো পবিত্র জিনিসগুলো করে দিয়েছে। আগের আয়াত বলে যে দুনিয়া খাওয়ার খাবার মজাদার এগুলো কিছু যত পর হেজ করার দূরে থাকা যায় ততই বোধহয় বুজর্গি বাড়বে ওই রকম ভুল যেন না বুঝে একটা ব্যালান্স যেন থাকে আল্লাহ তাহলে এখন বলে দিলেন যে সৌন্দর্যের কাপড় যদি তোমার কেনার তো থাকে একটু ভালো মজা খাবার যদি তুমি কিনতে পারো খাইতে পারো আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন এগুলা খাওয়া যাবে না বুজুর্গদের এগুলা খাইলে বুজুর্গ আসবে না এই কথা তোমাকে কে ফিল দুনিয়া এগুলা মোমেনের জন্যই তো এই দুনিয়ার জীবনে আবশ্য কাফেররাও এই দুনিয়ার জীবনে খাবে মেইনলি আল্লাহ বলে সৃষ্টি করছে দুনিয়ার মধ্যে তাদের কিচ্ছু খেতে পারবে না তাহলে দুনিয়ার মধ্যে ভালো খাবার ভালো সুন্দর যে জিনিস যেগুলা হালাল আছে খারাপ নয় তয় ইবাদ আছে ভালো আছে খারাপ না এগুলো সব আল্লাহ তালা মোমেনদের জন্য হালাল করেছেন আর যারা কাফের তারাও খেতে পারে তৈবাদ মোমেন্ডা খায় আর যেগুলো খাবার জিনিসগুলো আলালগুলো তৈ আমরা খেতে পারি কেদালি কেন ফাঁসেন আয়াত এলেকাউমিয়া লাম এভাবে আমি আমার আয়াত পরিষ্কার করে খোলা খোলা তোমাদেরকে বলি ওই লোকদের জন্য যারা কি বলে যারা ইমান আনে যারা করে যারা বুঝতে চায় জানতে চায় তাদের জন্য আমি সব কথা খোলাখুলি বলি এই আয়াতের তাসির গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে ইমাম কর্তবির রহমতুল আজ সুফি এত হা সুফিয়া আকলুত পাইবা কিছু সুফি মানুষ আছে যারা সুফিজম করে যারা তাসা বুফের দিকে গিয়েছে তারা কেউ কেউ বলে যে এত ভালো দামি খাবার সামনে আসলে ক্ষমতা খাইতেও না এবং তাদের একটা দলিল আছে কি দলিল তারা ব্যবহার করে খবরদার খবরদার গোষ্ঠ খাই না সহজে গোস্ত খাইনা গোষ্ঠের মধ্যে এমন মাদকতা আছে যেভাবে মদের মধ্যে মাদকতা আছে খবরদার গোষ্ঠ থেকে সাবধান তাহলে তোমার বুজুর্গ অর্জন হবে না এটা অমর রাজার তারা আনু বলেছেন এই কথাটা ঠিক কিন্তু গোস্ত খায় শাকসবজি সাধারণ জিনিস তারা খাইতে চায় না এটা তো রেডমিট জাতীয় জিনিস এগুলো তো মারাত্মক এত বেশি খাইলে তো মরবেই সেই জন্য অমরাজার তারা বলছেন কিন্তু মোটেই খাওয়া যাবে না খাইলে বুজুর্গই কমবে এই কথা কে অমর রাজ্য আহু বলতে চেয়েছেন স্বয়ং গোস্ত খেয়েছেন না খাননি উনি ছাগলের বা খাসির বা ভেড়ার কোন অংশ পছন্দ করতেন এগুলো আজম অক্সাউ সেন শোনা হে লোকেরা খুব বেশি নিয়ামত খাইতে বেশি করে খাই না হিসাব মতো খাও একটু কম করে খাও একটু চিন্তা করে খাও মেপে মেপে খাও বেশি নিয়ামতের মধ্যে সবসময় ডুবে থেকে না একটু মোটা ভাত মোটা কাপড়ে অভ্যস্ত থাকার চেষ্টা করো বলা যায় না তোমার এই নিয়ামত সবসময় চিরস্থায়ী থাকবে না যে ব্যক্তি আমাদের দেশে এই দেশে তো আমরা বাসমতি চাল খাওয়ার মোটা চাল খাওয়ার দামে বেশি ব্যাস করবো অসুবিধা নয় কিন্তু দেশে যে ১২ মাস বাসমতি চালে ভাত খাইতে চায় যদি গড়ি মানুষ হয় পারবে এখন যে ব্যক্তি বড় লোক দেখা থেকে সারা বছর বাসমতে চাল ভাত খেয়েছে আমাদের দেশে খরাত করে গরিব হয়ে গেছে এখন বাসমতের চাল কিনার নাই মোটা চাল এখন ভাত খাইতে পারে না আর এইরকম মিন করেছেন কষ্ট পরিশ্রমের জিন্দিগি বেছে নাও না তাহলে এক সময় তুমি বিপদে পড়লে তুমি আর তোমার জীবন ঠেকে যাবে অসহায় হয়ে যাবে কাজী জীবনকে একটু সাদা মাটা রাখার চেষ্টা করা এটা একটা জেনারেল অ্যাডভাইস তিনি করেছেন কিন্তু এমন কোন জিনিস তিনি নিশ্চিত করেননি যেগুলো খাইলে আমাদের বুজুগি কম এখন আসুন এই আয়তের তাসের প্রসঙ্গে বাংলা একটা কিতাবের একটা এক্সাম্পল আপনাদেরকে দেয় যে শরীয়তের বিধি বিধানকে আল্লাহ তালা মক্কার কাফিরা যেভাবে পরিবর্তন করেছেন নিজের মর্মত করে এইভাবে আমাদের সমাজে কিভাবে আসছে একটা বইয়ের নাম হলো আমলে ইসমে আজম ইসমে আজমের আমন কামনে করবেন ইসমে আজম আল্লাহর একটা বড় নাম ইসমে আজম এখন এই বইয়ের মধ্যে লেখছে যে লেখক লিখছেন কি জালালী ও জামালি জামাল বর্ণনা জালালী ও জামালি জামাল কিতাবই লিখিত আছে কিতাবটা কি মোনাউবেরুল কুলুব এটা কি কোরআনা হাদির কিছু না কি লেখা আছে সেখানে লেখা আছে যে আসমাউল হোসনার জাকাত আদায়ের সবচেয়ে নিয়ম হচ্ছে আল্লা সুন্দরতম মানে এক একটা নাম কে নিরানব্বই বার পরে এরকম করে নিরানব্বই নামকে নিরানব্বই দিন পড়বেন এরকম কোন ফর্মুলা আল্লাহ দিস নাকি না রসির উল্লাহ আসাম তিনি বলছেন হোসনা আল্লাহ বলেছেন আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে যে ব্যক্তি আল্লাহ নিরানব্বই নাম ধরে ডাকে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এখানে যথেষ্ট এখন এতবার নিরানব্বই বান এগুলো তো বলবেই তারপরে আবার বলে প্রত্যেক নামের ইয়া ইয়াজ করে বলবে ইয়া হুয়া, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম এগুলা ইয়া ইয়াদের ডাকতে হবে অথচ হাজিসের মধ্যে ইয়ার কথা নাই আল্লাহ হুয়া আর আর ইয়া বলার দরকার যাই এখন আসল কথা হচ্ছে এই মনে রাখতে হবে এই আমল করার মেয়াদের মধ্যে মেয়াদ কত দিনে বলছে নিরানব্বই দিন জালালি ও জামালি বর্জন করা আবশ্যক এই নিরানব্বই দিনে আপনি জালালি আর জামালি বর্জন করতে হবে এখন একজাম্পল আছে জালালি বর্জনের এক্সাম্পল তারপরে আসবে জামালি বর্জনের এক্সাম্পল জালালি বর্জন জালালি ত্যাগ করা না করার এক্সাম্পল হচ্ছে গোস্ত মাছ ডিম মধু সিরকা মেস যে কোনো প্রকার কুস্তা কুস্তা কি ভাই আমি চিনবাম না আপনার চিনতেননি কেউ পেঁয়াজ রসুনের তরকারি ডাল খাদ দেওয়া তরকারি কখনো খাবে না এ খাবে কি বেসা না খেতে মরবে আরো আছে কোন ধাতুর পাত্রে তাকাবে না কোনো ধাতুর চামচ দ্বারা নাড়বে না কাঠের ডুই খাবারের পাতিল পানীয় সকল পাত্র মাটির হতে হবে তাহলে এগুলো কিচ্ছু খাইতে পারবে না তাহলে সবজি নিরামিষ খাইতে পারবো না। আর তারপরে সাদের মরে কি বৈরাগী এগুলো বৈরাগ্যবাদ থেকে আসা জিনিস না এগুলো হিন্দু ধর্ম থেকে আসা জিনিস না এই হলো আমাদের দেশের আমলের কিতাবের এই দুরবস্থা এবং অনেকের ঘরে মকসদুল মোমিন আছে কারো ঘরে আছে আরেকটা বিভিন্ন এতক্ষণ শরীয়তের বিষয়গুলো কার থেকে নিতে হবে আল্লাহ দিন শরীয়ত নিতে কোরআন এবং হাদিস থেকে আর সেখানে মানুষ আল্লাহ তালা পরের আয়নালি কন্ট্রোল করে দিই আমরা হোক অপ্রকাশ্য হোক ওয়াল এসএম গুনার কথা ওয়াল বাকি সীমা লঙ্ঘন কাউকে জুলুম করা বেকার অন্যায় অন্যায়ভাবে। নিয়ে তোমরা শরীয়তের ব্যাপারে হুকুম দিয়ে এগুলো বলো না এগুলো আল্লাহ হারাম করেছেন তোমরা হাল্লাল জিনিসকে হারাম করা করতে আসছো কেন তাহলে দেখা যাচ্ছে যে যুগে যুগে জাহেলি যুগে জাহালিয়াতের সমাজে যখন রাস্তা থেকে মানুষ নিজেদের মানুষ রওনা হয়ে গিয়েছে এগুলা আসলে এই সমস্ত কথা যেগুলো শুনে না এগুলো আল্লাহর কাছ থেকে আসছে না শয়তানের কাছ থেকে আসছে শয়তানের কাজ কিন্তু বুজুর্গের তরিকায় আসছে মানুষ বুজুগের চেহারা দেখলে তো হয়ে গেল এই জন্য আমাদেরকে নবী করিম সালাম না কিন্তু কোন বুজুর্গের কথা কোরআন হাদির সঙ্গে মিলে গেলে না মিললে তার কথা এমন করা যাবে এইটা হচ্ছে আর শরীয়ত ইসলাম ইসলামী শরিয়ত আল্লাহ তালা আমাদেরকে এই শরীয়ত মানা জানার এবং মানার তৌফিক